জিয়াদ ইবনু ইলাকা রহমাতুল্লা আলহী হতে বর্ণিত তিনি বলেন আমি জারির রদিল্লাহ তালাহুকে বলতে শুনেছি যে আমি নবী সাল্লাহ আল সাল্লাম এর নিকট বায়াত গ্রহণ করলাম তিনি আমার উপর প্রত্যেক মুসলিমের জন্য কল্যাণ কামনার শর্তা করলেন